আবু হুরাইরা হ্রদয়াল হতে বর্ণিত তিনি বলেন প্রত্যেক সালাতেই কিরাত পরা হয় তবে যেসব সালাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের শুনিয়ে পড়েছেন আমরাও তোমাদের শুনিয়ে পড়বো আর যেসব সালাতে আমাদের না শুনিয়ে পড়েছেন আমরাও তোমাদের না শুনিয়ে পড়বো যদি তোমরা সুরাহ আল ফাতিহার উপরে আরও অধিক না পড়ো সালাত আদায় হয়ে যাবে আর যদি অধিক পর তা উত্তম